ونشهد أن لا إله إلا الله وحده لا شريك لا ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألم ينن الذين آمنوا أن تخشع قلوبهم لذكر الله وقال رسول الله صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على سيدنا محمد وعلى آله واصحابه وبالك وسلم اللهم صل على অমদ সৈর মোহাম্মদ ইহিহাবিহারিকম আল্লাহ সৈর মোহাম্মদ হাবিহিসম নিন্দার মুসলমান ভাইরা আল্লাহ পাক মেহরবানি করে আমাদেরকে নেকরদের মজলিষে বসার তৌফিক দান করলেন আল্লাহ পাকের কাছে দরখাস্ত করব আল্লাহ পাক যেন এই নেককারদের সাথে কেমতের ময়দানে আমাদের হাসর নসিব নেককারদের সাথে হাসর হওয়ার জন্য আল্লা পাকের কাছে দোয়া করা চাই শব্দটা আমরা সব সময় শুনে আসছি ন্যাককার ন্যাককার শব্দটা এটা বাংলা ভাষায়ও ব্যবহার হয় উর্দু ভাষায়ও ব্যবহার হয় नेक्कारर परिचय कीक्कार चीनार आलामत कीक्कार हर चेष्टा करते हैं नैक्कार मृत्यु हवा हासर हवाररखास्त है করে চিনবাহ শব্দটা অনেক বড় ন্যাক্কার ওই ব্যক্তি হবে যে ব্যক্তির কাছে আল্লাহ পাকের আদেশ আর আল্লা পাকের নিষেধ থেকে যেই লোকটা বাঁচতে পারল সে নেপকার বন্দা হল আল্লাহ পাকের আদেশগুলি বন্দার জন্য কঠিন মনে হইতেছে আসলে আল্লা পাকি বন্দা পারে না এমন কোনো কাজের আদেশ করেছেন কারণ এই কথাটা যদি বুঝে না আসে তাহলে বলা হবে যে আল্লাহ আল্লাপাক বন্দাকে এমন কাজের আদেশ করেছে যেটা বন্দার জন্য সম্ভব না তো কারো উপরে যদি কোনো কাজের অসম্ভব কাজ কাহাকেও যদি দেওয়া হয় সেই কাজ পারে না তাহলে তাকে জালেম বলে তার ক্ষমতার বাহিরে কোন কাজ কারো উপরে দিলে সে জালেম তো নাউজ আমার আল্লাহ তো জালেম নয় तो बोझा जा बंदार क्षमत आसबे एम कुल आल्लावाचन बंदा के अमल करार निर्देश करो कहारो का कठिन मने कठिन मने हवा কাজ কঠিন এমন নয় বরং বন্দার মধ্যে হিম্মতের কমির কারণে কঠিন মনে হয় যদি হিম্মত মজবুত হয় তা আরো কঠিন থেকে কঠিন কাজও বন্দা করতে পারে আল্লাহর আল্লাহ সবাহানা লেক্কার হওয়ার জন্য আল্লাহ নির্দেশ করেছেন এখন আমার জীবনে আল্লাহ রব্বুল আলমিনের আদেশ এবং নিষেধ দুইটার সমষ্টিগত জিনিসের নাম হল ইমান হয়তো নামাজ পড়লাম রোজা রাখলাম ইবাদতবন্দিগি যেতটুকু সম্ভব হল এগুলি করলাম কিন্তু নিষেধ থেকে বাঁচতে পারলাম না গুণার থেকে বাস্তে পারি নাই তাহলে নেকার বন্ধা হওয়া যাবে না জালবে নাফা দফে জরার থেকে মোকাদ্দ আরবিতে কথা আছে যে তোমার চালান ঠিক রাখো एक दिन व्यवसा करते गालान सुधा गायबार आशा जब चालान ठीक है आज का व्यवसा आगामीकाल ना पशु हो आशा जाए मानुषे हायटा आल्ला पा एक चालान एक पुँजी আমাকে যে আল্লাহ রাব্বুল আলমিন এই জীবনের পঞ্চাশ বছর ষাট বছর সত্তর বছরে হায়াত দিয়েছে এই হায়াতের প্রত্যেকটা মুহূর্ত সেকেন্ড এটা আল্লাহ পাকে দেওয়া আমার জন্য একটা সম্পদ একটা সামান একটা পুঁজি একটা ঘন্টা যদি আমার হায়াতের যদি চলে যায় হাজারো চিৎকার করলেও এই এক ঘন্টা আর কোনোদিন ফিরে আসবে না যদি বয়স যদি তোমার ষাট বছর হয় বলে ষাট বছরের ভিতরে তোমার তিরিশ বছর রাত্র আর তিরিশ বছর দিন রাত্রের তিরিশ বছরটা তোমার গুমন্ত অবস্থার মধ্যে কাটাই গেল যে সময় কোন নামাজ নাই রোজা নাই ইবাদুমের মধ্যে আর গাফলতির মধ্যে কাটিয়েছে হায়াতের মাত্র আর বাকি তিরিশ বছরের হায়াতের মধ্যে পনেরো বছর তোমার নাবালক অবস্থায় চলে গেছে কোনো ইবাদত নাই আমল নাই দর পাকরাও নাই সমাজের কোনো জিম্মাদারি নাই দায়িত্ব নাই পরিবারের কোনো দায়িত্ব নাই বাকি পনেরোটা বছর তোমার নাবালক অবস্থায় কেউ তোমাকে কিছু বলে না হায়াতের বাকি থাকলো আর জীবনে পনেরো বছর বাকি এই পনেরো বছর পনেরো বছরকে আবার অর্ধেক ভাগ করলে সাড়ে বছর জীবনের জীবনে দেখা যায় এখন বিবাহী করা ঘর সংসার করা ব্যবসা বাণিজ্য করা কেমন করা গেল আর বাকি জীবনের সাড়ে সাত বছর বাকি কালি আর चले शरीर कत इबादत करना शरीर दिखे दिन दिन चले जा रिसमे বলে এইরকম হায়াত যে হায়াতটা তোমার এইভাবে করে অবহেলায় হেলার মধ্যে দিলা। তুমি তো হায়াত দেখলাম ষাট বছর কিন্তু গইনা দেখো আল্লাহর ইবাদতের মধ্যে কয় বছর কাটাইলা আল্লাহ পাকির ইবাদতে কয় বছর হায়াত কাটাইছে এই তো হায়াতের নকশা হাজরত আলী রাজি আল্লাহু এই হায়াতের এই নম্বরটা এই বর্ণনাটা দিয়েছেন এত বড় সাহাবি এত বড় খালিফা তিনি মানুষকে উপদেশ দিয়ে গেছেন মানুষ হায়াতকে একটু সামনে এইভাবে রাখো এইভাবে যোগ বিয়োগ দাও যোগ বিয়োগ লাগাও তখন তোমার দিনের দিলের ভিতরে আফসুস আসবে দিলের ভিতরে প্যারেশানি আসবে हाय तो आमी दिया। आमार आल्ला आमार आल्ला आमी आमार तो बरफर जो हाय शेष हाय दियाल्ला के रजी करते परलम क्या आल्लाह केड़ा जदि कबरे जाह के रजी का छड़ा आसमान जमीन मालिकर सापर्कड़ा जदि कबर दे आल्ला मूल्यान मुसीबते पड़े जाट्टिकार मालिक हल आल्ला सामान्यतम एक मायार नजरे देखना आल्ला पक मायार नजरे देखे हमें हाय आल्लर गोलाम मध्य काटाइल क হায়াত আল্লা পাকের গোলামির মধ্যে কাটাই শিখি না আল্লাহর জন্য আমার দিলের মধ্যে মায়া কিনা। ছেলে মেয়ের জন্য মায়া লাগে মা বাবা দুনিয়ার থেকে চলে যায় মায়া লাগে চোখের পানি পড়ে সন্তান মারা যায় মা বাবা কান্দে মায়া লাগে এই সমস্ত মায়ার থেকে আল্লাহ পাখের মায়া কি বেশি না কম সব মায়ার থেকে আমার আল্লাহ পাখের মায়া বেশি দুনিয়ার কোনো মানুষ জানে না আমার আল্লাহ পাক জানে আমার হায়ারটা কোথায় কাটাইলাম আমার হায়ারটা কি অবস্থায় কাটাইলাম রাত্রটা কি অবস্থায় কাটাইছি আর মুসলমান আফসুস লাগে নামাজের সময় মুসলমান মসজিদে পাওয়া যায় না চার নামাজ মসজিদে মানুষকে পাওয়া যায় কিন্তু ফজরের সময় মুসলমান মসজিদে কম না বেশি ওই সময় ওনারা কোথায় যায় এই মুসলমানগুলি কোথায় গেল যে মুসলমানগুলি রাত দিনের চার আত্ম নামাজ মসজিদে দৌড়ে আসলাম ফজরের সময় আমি কেন মসজিদে যেতে পারি নাই মানুষ মনে করবে আটটা নয়টা বাজে যখন বাসার থেকে আসি মানুষ তো মনে করবে আমি ফজরের নামাজ ঠিক মতে আদায় করেছি কিন্তু আমার আল্লাহ পাক বলে বান্দা আমি তো জানি তুমি কাজা করেছ তুমি যে ফজরের সময় মসজিদে হাজিরা দেও নাই তো আমি পাক জানি মানুষের কাছে তোমার প্রকাশ নাই মানুষের কাছে তুমি নামাজি তুমি উমক তুমি তোমক মানুষের কাছে সব প্রকাশ আছে আল্লাহ আল্লাহর আলমিন বলে বন্দা ফজরের নামাজটুকু এত গুরুত্বপূর্ণ নামাজ যে নামাজের মধ্যে তোমাকে মসজিদে পাইলাম না তাতে বোঝা যায় বন্দা এখনো তোমার অন্তরের মধ্যে আমার আল্লাহ পাকের মায়া পুরা আসে না আমার আল্লাহর জন্য পুরা মায়া তোমার আসে নাই যদি আসতো তুমি ফজরের নামাজ তোমার কাজা হয়ে যায় অধিকাংশ মুসলমানদের এখন শহরে বন্দরে ফজরের নামাজ কাজা হয়ে যায় আহা অথচ যে নামাজটা দিনের প্রথম ভাগে গুরুত্বপূর্ণ নামাজ আল্লাহ পাক বলতেছে বন্দা ফজরের সময় ফেরিস্তা একদল ফেরেস্তা আসে আরেক দল ফেরেস্তা চলে যায় পাকের কাছে যে তারা সাক্ষী দেয় ও আল্লাহ আপনার বন্দাদেরকে আমরা নামাজের কাতারের মধ্যে রাইকে আসি। ফেরা যদি পাকের কাছে এই কথাটা বলে সারা দুনিয়ার মানুষ যদি তার বিরুদ্ধে যোগ্যতা অনুযায়ী সে কতটুকু আদায় করবে সেটা তো আমি আল্লাহ দেখতেছি কিন্তু সময় মতো আমার বন্দা আমার সামনে আই দাঁড়িয়েছে এই সম্বাদটা ফেরেস্তারা তোমরা দিলা আমি আমার বন্দাকে মাফ করে দিলা মুসলমান নেককার হতে তো মনে চায় কিন্তু নেককার হওয়ার রাস্তাগুলি তো আমাকে সামনে আনতে হবে ফজরের নমাজের সময় জন্যেই তেলাওয়াত লম্বা হয় লম্বা কেরাত পড়া হয় আল্লাহর কোরআন যত বেশি শুনবে তত ইমানদারের ইমানের মধ্যে এইভাবে গোরা জোশ মারবে আল্লাহর মহাব্বত তার দিলের মধ্যে আসবে আল্লাহ পাখের ভালোবাসা দিলের মধ্যে আসবে এই জন্য তো বলতেছে কোরআন বেশি করে পড়ো কোরআন পড়ো কোরআন পড়ো কোরআনকে নিজের জীবনে বানাও কোরআন শোনো পড়তে না জানো কম্পকে শোন ফজরের নামাজের মধ্যে চল্লিশ আয়াত কোরআন শরীফ পড়া হয় এই আয়াত যত বেশি শুনব তোমার আস্তে আস্তে করে কোরআনের বানানো মালিকের কথা স্মরণ হবে এই জন্য আফজাল বলছে। উত্তম জিকির মুসলমানের জন্য তেলাওয়াত রসুল পাক সাল্লাহ আলাই সাল্লামকে আল্লাহ পাক যে মিশন দিয়েছিলেন সেটার প্রথম মিশন হলো কোরআন তেলাওয়াত মুসলমান নিজে কোরআন তেলাওয়াত জানে না সকালবেলা জামাতের মধ্যে দাঁড়িয়ে যে এত লম্বা একটু কোরআন শুনবে সেইটাও নসিবে নাই কেমন করে হব কেমনে আমি ন্যাক্কার হব্লাহ আকর এই যে হালাত চলছে কেন পারি না আমি ফজরের সময় ফজরের নামাজটুকু জমাতে পড়তে পারি না একদিন চলে গেল দুই দিন চলে গেল তিন দিন গেল এক মাস গেল দুই মাস গেল চলতেছে কারণটা কি হল এই জন্যই তো আল্লাহ রসুল বলছে দেখো ঈশান নামাজের পরে মুসলমান দুনিয়ার কাজের মধ্যে তোমরা লাইও না সম্পূর্ণ উল্টানা। এসার পরে বলে যে সারা দিন তোমাকে কাজের জন্য দেওয়া হয়েছে এসার পরে নামাজ পড়ছ খাওয়া দাওয়া খেয়ে শুয়ে যাও ফজরের নামাজ তোমার কাজা হবে না কারণ জাসাদিকা তোমার চোখের একটা হক আছে চোখের হক কি চোখটা একটু ঘুম যেতে হবে ঘুমটা যদি একমিনে হয় তোমার সময় মতো দেখবা আজানের আওয়াজ কানে আসবে তুমি উঠতে সম্ভব হবে তোমার एन तुम दुनिया दुनिया दुनिया दुनिया करते करते रुईटा पंत आड़ा पंत तुम जागरण थकला जाए विषनार मध्य सुख तुम्हार चोखर हक आदाय नाई ফজরের নামাজ তোমার চলে গেল তুমি মনে করছো কি আসে আর যায় অসুবিধা কি বেলা উঠার পরে আমি আদায় করবো আমার আল্লাহাক বলে বন্দা বেলা উঠার পরে যদি তোমার ফজরে যদি পড়ো তাহলে আমি সূর্য উদিত হওয়ার আগে কেন ফরজ কে ফরজ করলাম হাজার মুসলমান লক্ষ মুসলমান মুসলমানের ফজরের নামাজ খাতা হয়ে যায় হজরতুল সলাইমান নামে একজন সাহাবি অমরে ফারুক রাজি আল্লাহ তাল আনহুর খেলাফতের সময় তিনি পাহারাদারির কাজ করতেন শেষ রাত্রে তাহাজ্জতের নামাজ পড়ে পাহারাদারি থাকে আর সুযোগ আসে তাহাজ্জ পড়ে তো চোখে ঘুম আসে দেখা ফজরের টাইম হওয়ার সাথে সাথে ফজরের নামাজটা পইলেই শেষ হইয়া থাকে মসজিদে যায় না খালিহাত মুসলিম ফারুক একদিন খেয়াল করেছেন দুই দিন খেয়াল করেছে তিন দিন খেয়াল করেছে একদিন জিজ্ঞাসা করলাইমান কোথায় বাড়িতে গেছে বাড়িতে যাইয়া তার মাকে জিজ্ঞাসা করে সোলাইমান কোথায় মসজিদে দেখি নাজুর অত রাত্রে পাহারাদির কাজ করে এই জন্য শেষ রাত্রে তাহাজে ফজরের সময় হওয়ার সাথে সাথে সে নামাজ পড়ে শুয়ে থাকে হজরত খলিফাতুল মুসলিম ওমরে ফারুক রাজি আল্লাহ তালানহু বলেন সোলাইমানকে বলে দিবা তাহাজের নামাজ থিগা ফজরের নামাজের শরিক হওয়া আমার কাছে অধিক উত্তম সাধারণ অজুহাতে আমাদের জমা ছুটে যায় না সাধারণ ব্যাপারে সাধারণ ব্যাপারে আল্লাহ রসুল বলেন আমার মনে চায় আমি বেলালকে আজান দিতে বলি বেলাল আজান দিবে আবু বকরকে ইমামতের দায়িত্ব দিয়ে আমার মনে চায় আমি মোহাল্লার মধ্যে ঘুরে দেখব কারা জমাতে হাজির হয় নাই তাদের ঘর বাড়িগুলি তারা জমাত তরক করে ঘরের মধ্যে বসে বসে আরাম করতেছে তাদের আরামের ঘরকে আগুন দিয়ে জ্বালাই দিতে আমার মনে চায় এগুলো বড় সদ্মার কথা বড় আফসুসের কথা মুসলমান মুসলমান বুধ ব্যথার কথা আল্লাহ রসুল বলতেছে তাদের ঘর বাড়ি জ্বালাই দিতে মনে চায় যারা জমাতে আসে নাই আমি তো নেক্কার হওয়ার জন্য চেয়েছি যেগুলি নেককারের আলামত নেককার কেমন করে হবো আমার নামাজ জমাত ছাড়া অধিকাংশ মুসল্লি এখন নজর করে জামাতের পরে মসজিদের বারান্দার দিকে নজর করলে দেখা যায় জামাতে যত মানুষ নামাজ পড়েছে তার থেকে বারান্দার মধ্যে জামাত ছাড়া মুসল্লিদের সংখ্যা আরো বেশি রাত্রের এগারোটা সাড়ে এগারোটা পর্যন্ত মসজিদ খোলা রাখা লাগে কি ব্যাপার বলে যে আমরা নামাজ পড়বো না আরে বাবা তুমি এখন বলতে তো হক কথা বললে হ্যাঁ আহাম্মুক বেজার হয়ে যায় যে বাবা তোমাকে তো এইসান নামাজের জামাতের জন্য মসজিদ দেওয়া হয়েছিল তুমি দিন ব্যবসার দোকানে থাকবা কাজ করবা তোমার জন্য মসজিদ খোলা রাখতে হবে এখন তুমি আইসা একলা একলা নামাজ পড়বা একে তো সে একা নামাজ পড়ে আল্লাহ রসুলের তরিকাকে জবাই করে দিল আল্লাহর হাবিবের এই তরিকাকে সে বলণ্ঠিতু করে দিল এরপরে আরো তার গরম যে আমার জন্য মসজিদ কেন খোলা রাখলো না তাহলে উল্টা হল না কি ভাই উল্টা হল না এই মুসলমানকে কে বুঝাবে এই মুসলমান কি কে বুঝাবে বলেন আপনি নেককার হবেন কেমন করে নেককার কেমন করে হব এই জন্য যত ব্যস্ততা থাকুক বুজা যাবে আমি কি দুনিয়ার জন্য কিনা না আমি আখেরাতের জন্য আমাকে বুজার জন্য যত কিছুই করব জমাতের সময় যখন হয়ে যাবে আমি জমাতের দিকে দৌড়াতে যদি পারি নামাজের সময় হয়ে গেলে মসজিদে যদি হাজিরা দিতে পারি তাহলে বোঝা যাবে আমি নেক্কার হইতে চাই আল্লাহ পাক বলে তুমি এক নম্বর আমল মুনাফেকের লিস্টির দিকে তোমার নামটা কেটে দেওয়া হবে এখন তাতে বুঝা যাচ্ছে আমরা যে ইবাদত করতেছি আমাদের ইবাদতের যে হালাত আমরা গায়ে সারা কোন রকম একটু ইবাদত করি ইবাদতের আর স্বাদ আমাদের দিলের মধ্যে নাই ইবাদতের স্বাদ মজা আসে নাই ন্যাক্কার হইতে চাই ন্যাক্কার হতে চাই কিন্তু আল্লাহ পাকের হুকুমগুলাকে এভাবে বরবাদ করে দিতেছি জামাতের গুরুত্ব নাই আহামিয়ত নাই নামাজও আমার থেকে ছুটে যায় কয়েক নামাজ একসাথে শুধু দুনিয়ার কারণে ছুটে যায় এই জন্যই যায় হাদিস শরীফের মধ্যে লেখছে তফসির মধ্যে লেখছে। যদি আপনি ব্যবসা বাণিজ্য দোকানদারি ইত্যাদির মধ্যে পড়ার পরে আগের থেকে আপনার আমল যদি ভালো হয় তাহলে বোঝা যায় আপনি দুনিয়াদান নয় আর যদি আগের থেকে আপনার আমল যদি কমে যায় তাহলে বোঝা যাবে মালে আপনাকে ধ্বংস করে দিতেছে এই মাল আপনাকে রহমতের জন্য দেয় নাই এই মাল আপনাকে পরীক্ষা স্বরূপ দিয়েছে কঠিন ব্যাপার আমি তো নেককার হতে চাই নেককারের সাথে মদ হতে চাই নেককারের সাথে মৃত্যু হতে চাই যেই দুনিয়াটাকে আঁকড়াইয়ে ধরলাম আল্লাহ রসুল আল্লাহর হাবিব তিনি একদিন বসে আছেন কিছুক্ষণ পরে দেখা যায় সামনের থেকে হাত দুই হাত দিয়ে এইভাবে হাত দিয়ে যেন কি যেন ফেলে দিচ্ছেন জিজ্ঞাসা করে নি রাসুল্লাহ আপনার সামনে তো কিছু দেখি না তবে দুই হাত দিয়ে আপনি কি যেন এইভাবে ফেলে দিচ্ছেন ব্যাপার আল্লাহর হাবিব ফরমান আমার কাছে दुनिया पूरा दुनिया स्वर्ण पहाड़ सामने सब समय हाथ दिए सरई दिल दुनिया चाहना आल्ला रसुलर मदे कख एक माल आसले হাদিস শরীফ খুলে দেখুন রেসুলে পাক্সামের ইন্টেকালের আগে কিছুদিন আগে কয়েকটা দেড়হাম মাত্র তার বিসনার নিচে ছিলেন সারা রাত ঘুমাসে না একবার উঠে আবার যায় একবার উঠে আবার যায় ব্যাপারটা কি বলে দেখো তো বিছনাটা নানা দেওয়া দেখি দেখেছি বিসনার নিচে কয়েকটা দেড়হাম আসে আল্লাহ রসুল বলে নিজের নিচে আমার ঘুম আসে না দুনিয়া আমার পিঠের ভিতরে ঢুকছে আল্লাহব সেই নবীর উম্মত আমরা সেই নবীর ধোকা দেয় আমরা অনেক সময় বলে ছেলে পেলেদেরকে সম্পদ সম্পদ কিছু দিয়া না গেলে এরা কার কাছে মানুষের কাছে হাত পাতবে এর জন্য অনেক সময় ছেলেদেরকে দুনিয়ার কত মালাসপ দিয়ে দেওয়ার জন্য আমি কত নামাজ না কাজা করেছি আল্লাহ পাখের কত হুকুম না লঙ্ঘন করেছি এটা দুনিয়া আসলে নেককার হওয়ার জন্য খাল্লা বসে বসে জিকির করব ইত্যাদি করব। কিন্তু দিলের থেকে যদি মরা ইঁদুর বাঈ না করি দুনিয়ার মহাব্বত অন্তর থেকে চলে যেতে হবে যেটুকু আমাকে করতে বলছে এটা আসলেও কোনো অসুবিধা নাই গেলেও কোনো অসুবিধা নাই তাহলে বুঝা গেল যে দুনিয়ার মায়া দিলে নাই আসছে আলহামদুলিল্লাহ চলে গেল আলহামদুলিল্লাহ হাজার দাউদ আলহিসুয়া তিনি রাস্তা দিয়া চলছেন হঠাৎ করে দেখা যায় কিছু স্বর্ণের পাখি তার চতুর পাশে এইভাবে দৌড়াইতেছে দাউদ আলাইসাল্লাতু আসসালাম তাড়াতাড়ি জামার কোর্সাটা পাইরা। এটার মধ্যে সব টয় টাইসে তোমাকে তুমি এটা বরকতওয়ালা জিনিস যদি এটা বরকতওয়ালা না হতো তাহলে আমি এটার পিছনে তাকাতাম না রেসলে পাক সাল্লাহ সাল্লামের নাতি হাজেতে জাইনাল আবদিন রেজি আল্লাহ তিনি একদিন ঘোরার পিঠে সফরে যাইতেছে এক পাহাড়ের পাদদেশ দিয়া যাইতেছে একটা ইহুদি পাহাড় থেকে লাখড়ি কাইটা মাথার মধ্যে বোঝা শরীরের ঘাম পড়তেছে সে যাইতেছে যখন দেখছেন যে দাঁড়াইছে কথা আপনার নানার কথাটা তো বাস্তব না আপনার নানা তো একটা অবাস্তব কথা বলছে আমার নানা অবাস্তব কথা বলছে কি অবাস্তব কথা বলে আপনার নানা বলছে দুনিয়া নাকি মৌমেনদের জন্য জেলখানা আর দুনিয়া সিজনুল মমিন ওয়া জান্নাতুল কাফির আপনার নানা বলছেন এই হাদিস আপনারা বলতেছেন যে দুনিয়া নাকি মৌমেনদের জন্য কয়েদখখানা জেলখানা আর কাফের মসজিদদের জন্য নাকি এটা কাফের মসজিদদের জন্য ব্যস্ত नानार अपना नानर कथाटा तो इटा अबास्तव कमला तुम्हें बोले देखी भाषा का मुसलमान मध्य लाकड़ बोजा माथार घाम पड़ते से और आनी घोड़ार फिटे चले जाए शांति आनी उल्टा हल ना कथाटा बुझते प्रश्न উল্টা হওয়া দরকার ছিল লাকড়ির বোঝা আপনার মাথায় হওয়া দরকার ছিল আমি ঘোরার পিঠে ছাওয়ার হওয়া দরকার ছিল তাইলে না আপনার নানার ওই কথাটা মিল হতো যে আর তুমি লাকড়ির বোঝাটা নামাও কেতাবের মধ্যে লেখে লাকড়ির বোঝা নামাবার পরে আল্লাহ পাকত তাদেরকে এতে সুলের আওলাদ ইহুদির মাথার উপরে তিনি তার হাত রাখছেন হাত রাখার পর ইহুদিকে বলতেছে ইহুদি তুমি চক্ষু বন্ধ করো ইহুদি চক্ষু বন্ধ করো বন্ধ করার পর একটু পরে কিছুক্ষণ পরে দেখলে ইহুদি একটা চিৎকার দিয়েছে চিৎকার দিয়ে সে বেহুশ হয়ে যাচ্ছে हाथ सर किण पर हूस आसल आसार पर बोले तुम्हें आत रखी तुम चक्षु बंद करो चक्षु बंद करार पर ए बार खुशी हासते सेो तुम प्रथम क्या तुम चित्कार दिला से कारणता बो ইহুদি বলতেছে আমার বুঝে আসে গেছে কি বুঝে আসছে আপনি যখন আমার মাথার উপরে যখন হাত দিয়েছেন আমার অন্তর চক্ষুটা খুলে গেছে আমি দেখতেছি জাহান্নামের শাস্তি আমার সামনে ভয়াবহ শাস্তি কঠিনতম শাস্তি দিকে আমি সহ্য করতে পারিনি আমি চিৎকার করে বেহুশ হয়ে গেলাম বলে জাহান নামের শাস্তি যে তুমি দেখলা। আবার রসুল বলছে মোমেনদের জন্য দুনিয়া জেলখানা तेल बोझा गफे दुनिया शांति अरे तुम लाकड़ बोजा उठाइया जेलखाना मन कर बुझी कष्ट मन कर आसल कष्ट तो तुम देखो नाज तुम्हें एकल कष्ट देखाइए दिला आसल कष्ट तुम एन देखला तो वोटार कथा बोल अल्लाह रसुल देखो और मुमेंट और मोमर जल्लापा जी शांति चोखर अगतरे मोम जे शांत व्यवस्था आल्ला पक रखल तुम्हेंताओ देखला जान्नर जो न्यामत चोख सामने तुम्हें देखला वही न्यामत तुलन में एकटू घोरार पीठ चल तो किसना कूठी कूठी बागे ता एक बाघ न्यामत ना ये जान्न ना ये जो जहान नाम मतई आसल शांति तो रही गान्नत ইহুদি বলতেছে রসুলের নি एत दिन पर दिलर मध्य कथाटा खटका छोटे मुसलमान राा एक शांति दे से देखी मजे मध्य कष्ट करी तेज़ रसुलर कथा तो सठीक हलो नाइज रसुलर कथा सठीक दिलर मध्य खटका लगे आजकल तुम्हें भाइयों प्रश्न कर लार ला। प्रश्न बुझे आज ये बुझल जम का शस्ती का जी जान्नर घोषणा तुम्हारे नबी दिए से बुझे परल्लम बुजा गल আমি আর ইহুদি ধর্মতে থাকবো না তুমি আমাকে মুসলমান বানাই আমাকে কলেমা পড়াই দাও আরে মুসলমান এই সামান্য একটু যে পাখা ঘুরতেছে এইটারই এটা কি শান্তির এটা কি শান্তি আছে এইটার এত পাগল আরে মুসলমানের শান্তি চল চোখের অগোচরে বলছিলাম না জুমার সময় দেখলেন না মনে আছে একটা কথা বলছিলাম হ্যাঁ গাছের মধ্যে জান্নাতের গাছের মধ্যে আল্লাহ অকবার আকলে ধরবে না বোখারি শরীফের মধ্যে হাদিস আসছে ফরমান আমার ওম্মে না অন্তরের অন্তস্থল থেকে যদি তুমি একবার সোবাহান আল্লাহ শব্দটা ব্যবহার করো অন্তর থেকে যদি তুমি পড়ো সোবাহান আল্লাহ এটা বুঝো আমি কার পবিত্রতা বয়ান করলাম কার প্রশংসা করলাম অন্তর থেকে যখন পড়বা এটার সবের বিনিময়ে আল্লাপাক জান্নাতের মধ্যে তোমার জন্য এত বড় একটা গাছ তৈরি করবে একটা তেজস্বী ঘোড়া একশো বছর পর্যন্ত যদি তা ধরেই যে থাকে ওই গাছের ছায়াটাকে অতিক্রম শেষ করতে পারবে না খোলেন বোহারি শরীফ খোলেন দেখাই দিই আপনার ওইটার নাম জান্নাত ওইটার নাম জান্নাত ওই জান্নাত পাওয়ার জন্যই এত ব্যারসানি এত কথা এত আলোচনা এত কথা এত কথা শুধু একমাত্র ওই জান্নাতের দিকে যাওয়ার জন্য এই জন্যেই আল্লাহ রসুল বলছেন দুনিয়ার তোমাদের সামানো সামান্য বানানো এই জিনিসপত্র এগুলোরই খুব দামি মনে করতেছ আল্লাহ পাক বলতেছো দেখো আমার জান্নাতের নামত কুটি কুটি করে বেশি দামি তো দামি জিনিসটা অর্জন করার জন্য তোমাকে দামি বনতে হবে দামি জিনিস পাওয়ার জন্য দামি বনতে হবে বলে আমার জান্নাতের সদাই অনেক দামি অনেক দামি क्योंकि तुम तैयार हुई देखा तुम्हारे मुफ्त गाचर मध्य देखेखी गान गाय करुण सर सर गान गई से गान पाखी तुम गोस्था जानी कत मजा जानना तला शुद्ध कल्पना करा हा वो जानना तिर सामने आसबा एक सेकेंड लागे ना এটার নাম জান্নাত এটার নাম জান্নাত এই জান্নাতটা পাওয়ার জন্য এত প্যারেসাই বুঝে আসে না বুঝে আসে না বুঝে আসলে আবার নামাজ কাজা হয়ে যায় বুঝে আসলে হ্যাঁ আল্লাহ রসুলের তরিকা ভালো লাগে না তেলাওয়াত ভালো লাগে না হ্যাঁ নফল ভালো লাগে না তাহাজ ভালো লাগে না জিকিরাজকার ভালো লাগে না সুন্নত মতো চলতে ভালো লাগে না ভালো লাগে না মুসলমান আফসুস লাগে জবাই করে দিয়ে তো বলা হচ্ছিল ওই জন্য কবে গত জুমায় বলছিলাম কখন জানি বলছিলাম যে বাস পাখি গেল আর তাকে মোহব্বত করে তার নখুরগুলি কাইটা দিল পাখা কাইটা দিই সে বলছে যে তুমি এমন কোন এক অলম্বুষের বাড়িতে থাকো তোমাকে আদর করে বলছিলাম না গত জুমায় মনে হয় মনে আছে বললে এখন মনে হয় আমরা অনেক সময় কখন কি বলি আমাদেরকে আমরা একটু বারো জিজ্ঞাসা করলে আমি কি বলছি আমি বলতে পারবো না এটা হালাত একজনের স্মরণ করাই দিলে মনে হয় বাসপাখির সৌন্দর্য তো তার নখুরীর ভিতরে তার ডানার ভিতরে তার যে একটা লম্বা ঠোঁট আছে ওটার ভিতরে কেন এটা বানানোয়ালায় বানাইছে বানানেওয়ালা সৌন্দর্য সেটা বেশি সুন্দর না আপনার আমার বানানে, আপনার আমার নজরটা সুন্দর কোনটা অলম্বস বেকল মানুষের কাছে তুমি থাকলা তোমার নোখগুলি এত বড় আহা, তোমার নোখগুলি একটু কাইটা দেয় নাই সে মায়া করে আর নখগুলি কাইটা দিছে ঠোটটা কাইটা দিছে তার পাখাগুলির কাইটা সাইটা দিছে बादशार तलाश करते करते करते करते कल तरसाखिटाई बुढ़र बाड़ी गेसे जै देखे बसपाखी एखे बसे आराल दीते परेना तमता नहीं शिकार दौरते परेना तक से अफसूस हरे बसपाखी हमार मजा था माय तुमार भलो लागल ना তুমি মনে করছু বুঝুজি আমার থেকে আরো বেশি মহাব্বত করবে অন্য কেউ তোমাকে আসলা আনারি মানুষের কাছে আর সে তোমাকে সব কাইটা দিল এখন তোমার জীবনটা তোমাকে এখন এই অবস্থা দেখা যায় না তুমি স্বীকার করতে পারো না তুমি উড়াল দিতে পারো কিছুই করতে পারো না তুমি এখন তুমি এসে অচল হয়ে গেলা এটা তোমার জন্য সৌন্দর্য না আল্লাহ রুবি রহমতুল্লাহ বলে জগতের মুসলমান দেখো তোমাদের কাছে কোথায় দিবে দিবে। তোমার এই ঠোঁটের মাঝখানে মুখটা কোথায় দিবে আঙ্গুল মধ্যে কতটুকু ফাঁক রাখবে আল্লাহ हमी आल्ला कत सुंदर बनाने वाला युंदर करी आल्लाह बनइल अः बंदा तुम्हें देखतेस एख दिका रखले तुमार खुदी सूंदर देखा जाए नो बड़ो बड़ रखले तुमारुंदर देखा जाए माथार चूलम कर रखले तुम से सूंदर देखा जाए चूलगुल तुम्हें ननारि मानुषे आईसा तुम एख नग्न गईटा दिला तुम्हार जीवन तो बर्बाद तुम्हें पे मोहब्बत पाइलाना বুঝে আসুক না আসুক মুসলমান তোমার মনে রাখা লাগবে কতদিন তুমি আর বুঝবা এত বড় বাসান দিতে তোমার মুসলমান কলিজা ফেটে যায় অন্তর ফেটে যায় মুসলমান জবাব দিতে হবে কে আমতের ময়দানে মোহাম্মদ রসুরুল্লাহের সামনে মুসলমান শুধু মুসলমান শুধু মুসলমান এত বলা বলা হচ্ছে এত বলা বলা হচ্ছে আল্লাহর কিষান মুসলমান দিলের মধ্যে একটু রেখা বাত করে না এত বড় পাশাণ হৃদয় তুমি এত বড় কঠিন দৃদয় তোমার কে ময়দানে যাইবে না তুমি তোমার বুঝে আসে না আর সুন্দর মৃত্যু চাও সুন্দর চাও জান্নাতের কামনা করো সাল্লা হায়াতে বেঁচে থাকতেন আমাদের মতো উন্মতের পিঠের মধ্যে ব্যতরাগাত ছাড়া আর কিছু দিতেন না আমার দান দান ভঙ্গা আমার রক্ত ঝরা এই দিন তোমাদের সামনে এইভাবে তোমরা এক একটা করে নষ্ট করে তোমাদের ইহুদি আর নাসারাদের সব চক্রান্ত তোমাদের কাছে ভালো লাগে ইহুদিনাসারাদের সব কাজ তোমার কাছে পছন্দ আর আমি মুহাম্মদ রসুল্লাহকে ভালো লাগে না আর সেই উম্মত হাউজে কালচারের জন্য বৈশা রইছ না সুরে পাক সাল্লাহ কি। যে হাউজে কালচার দিবেন হাদিস শরীফে লেখে আদন আর মুলকে শাম যেটা এখন সিরিয়া সেখান থেকে নিয়ে জর্ডান পর্যন্ত লম্বা দূরত্ব প্রায় এক হাজার কিলোমিটার রাস্তা এত বড় লম্বা হাউজে কাউসার হবে রসুলে পাক সাল্লাহ সাল্লামের হাউজে কাউসার। রসুল বলছেন মনে রাখবা আমার রসুলের তরিকাকে বরবাদী আমার রসুলের তরিকাকে বিনষ্টকারী আমার সামনে আসবা আর আমি সেদিন বলবো সহকান সহকান লিমান গাইজারা বাদি দূর হয়ে যাও আমার সামনে থেকে দূর হয়ে যাও তুমি আমার ওম্মত না তুমি আমার ওম্মত না সরে যাও সরে যাও হোতার কাছাম সেদিন মনে পড়বে মুসলমান মুসলমান কলিজাটা কাকে দেখাইতে পারে না মনে চায় কলিজাটা ফাটাইয়ে দেখায় দুঃখ কলিজা ফেটে যায় অন্তকে মুসলমানকে বোঝানো যাচ্ছে না মুসলমানের দিন এত শক্ত এত শক্ত কাফের মুর্শিকদের সামনে যদি বলা কাফের দিল মুসলমানের এত বলা বলতে জীবনটা শেষ করে দিলাম এই মসজিদের মধ্যে জীবনের প্রায় আজকে পঁচিশটা শেষ হয়ে গেল এত বলা বলতেছি মুসলমান পরিবর্তন নাই কোন পরিবর্তন নাই কিরে বাবা তোমার অন্তরিকী পাথর তুমি কি কোরআন বুঝো না হাদিস বুঝো না তুমি কঠিন তোমাকে আল্লাহ পাক বানাইছে মনে রাখবা যেদিন তুমি সোজা হয়ে যাবা সাপের মতো যেদিন সোজা হয়ে যা কাফনের পেস যেদিন যাবে সেদিন বুঝবা সেদিন বুঝবা অপেক্ষা থাকো অপেক্ষা থাকো সেদিন বুঝে আসবে নিশ্চয় বুঝে আসবে আল্লাহর জাতের কাসম সেদিন বুঝে আসবে তোমার মোহাম্মদ রসুলল্লাহ বুঝো না শুধু লাহা ইল্লাল্লাহ বললে মুসলমান হওয়া যাবে না মোহাম্মদ রসুল্লাহ সারা মুসলমান হওয়া যাবে না এই জন্য কলেমার দুইটা অংশ লাহা ইহ মোহাম্মদুরসুল এই দুইটার সমষ্টিগত এই জন্য কলেমার দুইটা অংশ কেউ শুধু মোহাম্মদুরসুল্লাহ নিয়ে চলে সেও ইমানদার না কে শুধু লাহ নিয়ে চলে সেও ইমানদান না দুইটার সমষ্টিগত জিনিসের নাম হল ইমাল এই জন্য ভাইরা মনের দুঃখে কথাটা বলছি মনের ব্যথা দারিদে কাহু মনের কথা কার কাছে বলব বলার মতো জাগা নাই কারো কাছে জাগা নাই এই ভাইরা বুঝার চেষ্টা করেন আল্লাহ পাক আমাদেরকে বুঝবার আমল করার তিক দান করেন اللهم صل على سيدنا محمد وعلى آله وآصحابه وبارك وسلم آمين. اللهم آمين. آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين وإلهكم إله واحد لا إلا هو الرحمن الرحيم شهد الله أنه لا لها إلا هو والملائكة وعذو العلم قائما بالقسط الله لا لها إلا هو الحي القيوب الله لا لها إلا هو الحي القيوب বুজু হল হাইল পাই আল্লাহ দুশী অপরাধী আল্লাহ গুনা করে করে জাহান নামের কিনারে চলে গেছি আল্লাহ গুনা করে করে বরবাদ হয়ে গেছি গো আল্লাহ আল্লাহ সাহস পাইলা আল্লাহ কোন মুখে তোমাকে ডাকবো গো আল্লাহ এই জবানটা নাপাক করে ফেন্সি আল্লাহ আল্লাহ রহমত থেকে নৈরাশয়া যাই আল্লাহ জীবনের গুলা মাফ করে দাও গো আল্লাহ আল্লাহ গুনাগর বালাইয়া জমিনে ঘুরায়ও না আমাদের জীবনের গুলা মাফ করে দাও গো আল্লাহ আবার সাথে রাগ করো না গো আল্লাহ तुम्हें राग करारतानी हुई हाजिर होल्लाल्लाह देखते तुमार बंदागुली अल्लाह कत कष्ट आसा तुम्हारे बैसे तीन मत हाथ तुले सेल्लाह মেসিনের মতো হাত তুলেছি আল্লাহ আল্লাহে খালি আছিরাই জিও না গো আল্লাহ আমরা তাও বা করে আপনার কাছে হাত তুলেছি আল্লাহ আমাদের জীবনের গুলা করে দাও আল্লাহ আমাদেরকে জাহ্লাভে ফালাইলে আপনার কি আল্লাহ আগুন সহ্য করতে পারবো তোমার উপরে ইমান আনে না তাদেরকে তুমি জাহান্লাভে জ্বালাইবা তাদের সাথে আমাদের ইমানদারকে কেমন করে জাহান্লা ফেলে দিবা তোমার হাবিবের চেহারা বলির হয়ে যাবে আল্লাহ আল্লাহ মাদিনার পায় গাম্বরের কাছে আমাদের খবর পৌঁছায় আদা আল্লাহ তোমার হাবিদের করে তোমার কাছে আল্লাহ আমাদের গোয়াল্লাহ আমাদেরকে খাওয়া করে দাও আমরা খালিয়াতে রওনা দিয়েছি আল্লাহ তপরে ডাক আসার আগে আগে আমাদেরকে করতেছি আল্লাহ আপনি আমাদের কালনের মধ্যে একটু জাগালয় আলোর আল্লাহ আপনার বন্ধারা সবা পাওয়ার আসারই আপনার কাছে হাত তুলেছি আল্লাহ আপনার ইন্দুতের কসম লাগে আল্লাহ যারা হাত তুলেছে আল্লাহ একজন কালি হাতে কবুল করে হাতছে আল্লাহ তোমার কত প্রেমিকেরা হাত তুলেছে আল্লাহ আল্লাহ তাদের সাথে আমাদেরকে কবুল করে লাও আল্লাহ আল্লাহ তাদের সাথে আমাদেরকে কবুল করে লা একটা বন্ধা গোহালিয়াতে পিরাই দিও না আল্লাহ প্রত্যেকে হাদায় দিয়ে দেওয়াল্লাহ তোমার আর্ষের দরওয়াজা খুলি দেওয়াল্লাহ আল্লাহ তোমার আর্ষের দরওয়াজা খুলি দেওয়া তাকাইয়া দেখো রহমতের নজরে তাকাইয়া দেখো আল্লাহ আল্লাহ মা মারলে সন্তান বাবার কাছে বাবা মারলে মায়ের কাছে যায় আল্লাহ তুমি মারলে আমরা কার কাছে যাবো আল্লাহ আর কারো কাছে আশ্রয় নিবার মতো জায়গা নাই আল্লাহ আমরা তোমার হাবিবের গুণাকার উন্মত আল্লাহ তোমার হাবিবের দিকে চাইয়া আমাদেরকে মাফ করে দাও আল্লাহ আল্লাহ কবরের ডাক কখন আসবে কবর খালি হতে রওনা দিয়ে দি গল্লা কাবরের সামানুকার কবরের বন্ধু গল্লা আল্লাহ কবরের মধ্যে ব্যাস করুন আল্লাহ কাবরকে সাবিচ্ছের গর্ত বানাই দিও কাবর জানের গর্ত বানাই দিও আল্লাহ কবরকে রহমতের কবর বানাই দিও আল্লাহ আল্লাহ আল্লাহ আমাদেরকে শাস্তি দিলে তোমার কি লাভ হবে আল্লাহ আল্লাহ তোমার কত বন্ধাকে কত ছোট ছোট উশিলা করে মাফ করেছো আল্লাহ এ আল্লাহ আমাদেরকে কোনো না কোনো উশিলা করে মাফ করে দিও আল্লাহ তোমাকে দেখাবার মতো কোনো আমল নাই আল্লাহ এ আল্লাহ দুষ্ট হবাব সবাইকে কবুল করো আল্লাহ আল্লাহ যারা মেহনত করে টাকা পয়সা অর্থ দিয়া আল্লাহ সবাইকে কবুল কর আল্লাহ আল্লাহ সবাইকে হায়াতে তৈ্যবা দান করেন আল্লাহ আল্লাহ প্রত্যেকের সিনাকে খুলে দেওয়াল্লাহ আল্লাহ হেদায়তের মার্কাজ বানাইয়া দেওয়া আল্লাহ আল্লাহ আল্লাহ আমরা আপনাকে পাইতে চাই আল্লাহ আপনি দয়া করে ধরা দেন না আল্লাহ আর কতদিন ঘুরাইবা এদিক সেদিক আর কতদিন ঘুরাইবা আল্লাহ আল্লাহ রহমতের লগের তাই না উঠে আল আল্লাহ আল্লাহ রহমতের কোলে উঠে আল্লাহ আল্লাহ আল্লাহ আপনার কি একটু মায়া লাগে এতগুলি হাত আপনার কাছে উঠে আছে আল্লাহ আসামির মতো মাথা নত করে বসে আছি আল্লাহ আপনার কি একটু মায়া লাগে না একটু মায়ার নজরে থাকল আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ রমজান নাশ আসতেছে আল্লাহ আমাদের প্রত্যেকের হায়াতে বরকত আল্লাহ আমাদের রমজান পর্যন্ত হায়াতে বরকত দেওয়াল্লাহ মহৎ যদি দাও রমজান মাসে দিও আল্লাহ আল্লাহ জুমার দিন মহৎ দান করিও আল্লাহ রাস্তাঘাটে ব্যাস যদি করা শিগাল কুকুরের মতো অতর্কিত মহৎ না আল্লাহ আল্লাহ আপনার কাছে আমরা চাইতেছি আল্লাহ আল্লাহ যার দিলের মধ্যে যত নেক মাক আছে প্রত্যেকের দিলের ন্যাক মাকসুদ গুলি পুরা করে আল্লাহ। অভাবগ্রস্তদের অভাবকে দূর করে দেওয়া আল্লাহ আল্লাহ রোজগারহীন মুসলমানদের রোজগারের ব্যবস্থা করা দেওয়া আল্লাহ প্রত্যেকের হালাল রিজিকের মধ্যে বরকত দেওয়া দেওয়াল্লাহ আল্লাহ ঋণগ্রস্তদের ঋণ শোধের ব্যবস্থা করো আল্লাহ আল্লাহ অসুস্থদেরকে সেবাদান করে দেওয়াল্লাহ আল্লাহ আমরা রুহানি রোগে আল্লাহ বাহ্যিক রোগে কষ্ট পাইতেছি আল্লাহ আল্লাহ আমাদের দিলের রোগ শরীরের রোগ সেবা দিয়ে দেওয়া আল্লাহ আল্লাহ আমাদের ছেলে মেয়ে বিবি বাচ্চা সবাইকে মাফ করে দেওয়াল্লাহ সবাইকে কবুল করো আল্লাহ সবাইকে ন্যাক হায়াত দেওয়া আল্লাহ আল্লাহ আমরা যখন মৌতির বিচারায় শুয়ে যাব আমাদের শিয়রে বৈশা আমাদের সন্তানরা আল্লাহ সন্তানদের বাড়াইয়া দেওয়াল আমাদের বংশের দেওয়া আল্লাহ আমাদের আব্বা আ্মা যারা কবর বাসী হয়ে গেছে আল্লাহ তাদের কবর কি রহমতের কবর বাড়িয়ে আমাদের নেকামলের স্বভাব তাদের কবরে পৌঁছে দেওয়াল্লাহ আল্লাহ আল্লাহ যাদের মা বাবা বেঁচে আসে তাদের হায়াত দারাজ করে দেওয়াল্লাহ তাদের গুনা মাফ করে দেওয়াল্লাহ সন্তানকে মা বাবার খেদমতের জন্য কবুল করো আল্লাহ মা বাবার দোয়া নিবার তভিক দান করো আল্লাহ মায়ার নজরে দেখা দেখা কবুল হস পাওয়া তভিক দেওয়াল্লাহ আল্লাহ আমাদের মেহমানদারের মধ্যে বরকত দান করে দেওয়াল্লাহ আল্লাহ আল্লাহ হাত না ভাই তুই বলি চাই না কথা আমাদের <laughs> তোমাকে নজরে তাকা আল্লাহ সবাইকে হদায় দাও আল্লাহ সবাইকে হদায় দিয়ে দাও আল্লাহ আল্লাহ গুনা নিয়ে একজনকে এখান থেকে বাইর করে তোমার হাবিবের একটা উন্মুদকে জাহানি না তোমার হাবিবের উন্মুদকে তুমি আগুনের বেরি লাগাইয়া আল্লাহ আমাদের কি জাহান্নি ফালাই দিও না আল্লাহ দয়া করে কবুল করে লাও আল্লাহ আপনার ইসমে আজুনের সিরায় দোয়া কবুল করেন আল্লাহ। আল্লাহ আসাবে বদরিনদের উসিলা দেওয়া কবুল করবা আল্লাহ মদিনার পাই কবুল আমাদের সবাইকে মক্কাম আমাদেরকে মক্কামদিনার মুসবির আল্লাহ আল্লাহ আল্লাহ যারা যেতে পারে না সবাইকে কবুল করেলা। জীবনে বারবার ধরল কবুল করা আল্লাহাকে সামনে গিয়া একটু দয়াল নবীকে সালাম দেওয়ার চরি দিয় বাগা মঞ্জলাম রাজ কখনো বাবে জিবরাইল দিয়া ঢুকব জান্নাতে টুকরা মদিনায় আছে গল্লাহ আল্লাহ আমাদের সবাইকে নসিব করা দিয়ে আল্লাহ ल्ला जी बा गरीब धनर प्रश्न था अल्लाह मदिन मक्का मऊ दीरा अल्लाह मक्का मदीनाल्लाह तुम्हार नबी के देखाओ ना नबी राउजाऊ की चोक दियाई आल्लाह दया कबुल्ला আল্লাহ আমাদের হজরত কবর বাসি আল্লাহ তাদের কবরকে আপনি রহমতের কবর বানাইয়ে দিও আল্লাহ আল্লাহ মনহুম নানুপুরি যাদের মকামকে আপনি বলন্দ করে দিয়ে নাল্লাহ তাদের রুহানি আমাদের নসিব করে নাল্লাহ আল্লাহ এই সিলসিলার তারাকে নসিব করে দেওয়াল্লাহ রব্বানা তকব্বাল মিন্ রব্বানা তক إِنَّكَ أَنتَ الصَّبِيرُ لَعِيمُ وَتُبْعَ لَيْنَا إِنَّكَ أَنتَ التَّوَّابُ الرَّحِيمِ صلى الله تعالى لَا خَيْرُ خَلْقِهِ مُحَمَّدٍ وَعَلَى آمِهِ وَأَصَحَابِهِ أَجْوَيْتِ بِرَحْمَتِكَ يَا رَحْمَ الرَّحِيمِ